সমাধান সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবাররারাকুল পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক মবারকবাদ এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা কীভাবে ইল শিখব সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী প্রথম পর্বে আমরা উল্লেখ করেছি মুসলিমের জীবনের প্রথম ফরজ কি। আল্লাহতালার পক্ষ থেকে নাজিল হওয়া প্রথম ওহি কি একজন মুসলিমের জন্য প্রথম পালনীয় বিষয় কি সেটি হলো ইলম তথা ওহির জ্ঞান অর্জন করা এই বিষয়ে আমরা বিস্তারিত এবং বিশদ আলোচনার পর দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম কোরআনে করিম এবং হাদিসের আলোকে একজন মুসলিমের জীবনে ইলম শিখা কতখানি গুরুত্বপূর্ণ আমল ইলম শিখার গুরুত্ব কোরআন এবং হাদিস কতখানি দিয়েছে ইলম শিখার গুরুত্ব উপলব্ধি করার পর খুব স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগবে যে আমরা ইলম কিভাবে শিখব ইলম কিভাবে শিখবো সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ইনশা আল্লাহ দোয়া করি আল্লাহ তালাকে কিছু উপকারী কথা বলা এবং আমাদের সোনার তৌফিক দান করুন এই কথা থেকে আমাদের সকলকে উপকৃতভাবে তৌফিক আল্লাহ তালা দান করুন সম্মানিত শ্রোতামণ্ডলী এবং দর্শকবৃন্দ আল্লাহ সুবাহানওয়া তালা সমস্ত ইবাদত কিভাবে আমরা আদাই করব পালন করব তার পদ্ধতি বাতলে দিয়েছেন এবং গণনা করেছেন কোরআনে করিম এবং হাদিস তথা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য এটি যেটি অন্য সমস্ত আদর্শ মতবাদ অথবা মানবরচিত ধর্মে নেই সেটি হলো এই কোরআন এবং সুন্নাস শুধুমাত্র মানুষকে নীতিবাক্যের শিক্ষা দেয় না ইসলাম শুধুমাত্র মানুষকে নীতিবাক্য বলেই দায় সারে না বরং ইসলাম মানুষকে সঠিক কাজের নির্দেশনা এবং গুরুত্ব আরোপ করে কিভাবে সেটি আমি অর্জন করব কিভাবে আমি সেই সঠিকতার কাছে পৌঁছাতে পারব সেই পদ্ধতি ইসলাম শিখায় মানুষকে বলে দেয় বাতলে দেয় এবং সেই পদ্ধতি মানুষ যেতে পারে সে উপায় ইসলাম অবলম্বন করে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ইল অর্জন করা আল্লাহ তালার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদ হচ্ছে আমরা নফল সালাত, নফল সিয়াম নফল রোজা বা নামাজ এগুলোর গুরুত্ব যতখানি বুঝি ইল অর্জন করার গুরুত্ব ততখানি বুঝি না এটা দুঃখজনক কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে সালাত, সিয়াম জাকাত হজ আদায়ের জন্য যেরকম কোরআন এবং হাদিস সুস্পষ্ট কতগুলো নিয়ম পদ্ধতি বাতলে দিয়েছে ঠিক একইভাবে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে কোরআন এবং সুনার আলোকে আমাদের সকলকে ইলম অর্জন করার পদ্ধতি এবং উপায় কি হবে সেটিও বাতলে দিয়েছে আল্লাহ সুবাহ কোরআনে ক্যারিমে সর্বপ্রথম যে আয় হাজিল করেছেন সেখানে ইলম হাসিলের একটি পদ্ধতি আল্লাহ করে বর্ণনা আল্লাহ এর সাদ করেন তোমার যে রব তোমাকে সৃষ্টি করেছেন সে রবের নামে তুমি পাঠ করো পড় এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারলাম ইলম অর্জনের ওহির জ্ঞান অর্জন করার হাসিল করা। প্রথম পদ্ধতিটুকু হলো পাঠ করা পড়া আমরা পড়ার মাধ্যমে ইলমর্জন করতে পারি এই পড়ার ক্ষেত্রে কিছুটা আলোচনা না করলেই নয় কি পড়বো কিভাবে পড়ব আমি ইলম অর্জন করবো তার জন্য আমাকে পড়তে হবে কিন্তু আমি পড়ার ক্ষেত্রে কোন কোন নীতিমালা লক্ষ্য করব অবলম্বন করব। পাঠ করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম পাঠ্য বিষয় হবে ওরা অনেকেরই পাঠ করা কোরআনে করিম সে পাঠ করবে এই পাঠ বলতে কোরআনে করিম যদি কেউ অর্থ না বুঝে শুধু রিডিং পাঠ করে নিঃসন্দেহে তিনি আল্লাহর পক্ষ থেকে সোয়াবের অধিকারী হবেন বুঝে পড়ুন আর না পড়ুন কিন্তু ইলম অর্জন করার জন্য যদি কেউ কোরআন পড়ে এবং পড়তেই হবে কোরআন ইলম অর্জন করার জন্য তাহলে সেক্ষেত্রে তাকে অর্থ এবং মর্ম ব্যাখ্যা না বুঝে পড়ার কোনো সুযোগ নেই আপনি কোরআনে করিমের মূল যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা শুধু রিডিং পড়া নয় রিডিং পড়ে শুধু তেলাওয়াত করে না বুঝি যে তেলাওয়াত বিশুদ্ধভাবে তেলাওয়াত করে আমরা সব অবশ্যই অর্জন করবো কিন্তু কোরআনে করিমের মূল লক্ষ্য সেটা নয় আল্লাহ তালায় সাত করেছেন কোরআনে করিমের ভিতরে স্পষ্টভাবে যে কোরআন আলি আমি কোরআনকে সহজ করে দিয়েছি কেন পাঠের জন্য শুধু তেলাওয়াতের জন্য না আল্লাহ বলছেন লি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনে করিম থেকে উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ তালা কোরআনকে সহজ করে দিয়েছে ফাহাল মেহ মুদির আছে কি কেউ যে উপদেশ গ্রহণ করবে কোরআনে করিমকে আল্লাহ তালা উপদেশ গ্রহণ করার জন্য দিয়েছেন উপদেশ গ্রহণ করতে হলে আপনি কোরআনের মর্ম বুঝে পড়তে হবে আপনি যে মর্ম বুঝে না পড়েন তাহলে সেই আপনি কিভাবে বুঝবেন আল্লাহ কোথায় কোন বিষয়টি বলেছেন কোথার থেকে কি উপদেশটি আপনি গ্রহণ করবেন সুতরাং আমাদেরকে পাঠের ক্ষেত্রে প্রথম পাঠ্য বিষয় মনে রাখতে হবে কোরআনে কারিম পড়া বুঝে পড়া বোঝার ক্ষেত্রে আমরা কোরআনে কারিমের অনুবাদ বাংলা ভাষাভাষী ভাইয়েরা বাংলা অনুবাদ আমরা পড়ব যে আয়াতটি একটু জটিল মনে হয় ওটির ব্যাখ্যা দেখব তারপরেও যদি জটিলতা আমার কাছে দূর না হয় তাহলে কোনো আলেমের স্মরণাপন্ন হব কিন্তু আমাকে কোরআন বুঝে পড়তে হবে আমাদের সমাজে অত্যন্ত দুঃখজনকভাবে একটি ধারণা মানুষের মাঝে আছে অনেকেই মনে করেন কোরআন এক রিং এটি আসলে আমরা শুধুমাত্র তেলাবাত করব বুঝে পড়া এটার অর্থ সহ পড়া এটা আমাদের দায়িত্ব এটা আলেমরা করবে। আক্ষেপের সাথে বলতে হয় আলেম সমাজের ভিতরেও অনেকে দেখা যায় যে অর্থ সহ মর্ম সহকারে কোরআনে করিম বুঝে পড়তে অনেকে নিষেধ করে আমরা তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই যে না এটি ইসলামের পদ্ধতি নয় আপনাকে কোরআনে করিম বুঝে পড়তে হবে বুঝে যদি আপনি না পড়েন তাহলে কোরআন করিমের মূল যে উদ্দেশ্য এটা নাজিল করেছেন আল্লাহ তালা কেন আল্লাহ এটা উপদেশ গ্রহণের জন্য নাজিল করেছেন সেই উদ্দেশ্যই ব্যাহত হবে অতএব বুঝে পড়তে হবে হ্যাঁ বুঝে পড়তে গেলে যে বিপত্তিগুলো হবে সেই বিপত্তিগুলো দূরের ব্যবস্থাও আছে সেগুলো মাথায় রেখেই বুঝে পড়তে হবে ব্যাখ্যা যদি কোথাও বুঝে না আসে সঙ্গে সঙ্গে প্রাগঞ কোনো আলেমের স্মরণাপন্ন হতে হবে কোরআনে কারিম বুঝে পড়ার কোনো বিকল্প নেই অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলতে হয় কোরআনে করিম তেলাওয়াত করেছে সারা জীবন পঞ্চাশ ষাট সত্তর বছর আমি ইসলাম চর্চা করেছি জিজ্ঞাসা যদি করা হয় আল্লাহ তোমাকে লক্ষ্য করে অনেক কথা বলেছেন পাঁচটি বা দশটি কথা উল্লেখ করা দেখে আল্লা তালা কী বলেছেন কোথায় কি বলেছেন আমাদের বেশিরভাগ মুসলিম ভাইরা জবাব দিতে পারবো না এর অন্যতম কারণ হলো পুরাণে করিম অর্থসহ বুঝে পড়ার যে গুরুত্ব এটা আমরা বুঝি না পুরাণে করিম অর্থ সহকারে বোঝার পড়ার পাশাপাশি আমাদেরকে আরেকটি কাজ করতে হবে সের সাল্লা করিম সাল্লাহ সাল্লামের হাদিস অর্থ সহকারে করতে হবে চর্চা করতে হবে হাদিস আমরা সাধারণ মানুষ পড়ব ক্ষেত্রে আমাদের এক ধরনের আতঙ্ক কাজ করে যে না জানে আমি ভুল বুঝে কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যাই সম্মানিত ভাই বোনেরা এই সংখ্যা অহেতুক সংখ্যা প্রতিটি কাজ করতে গেলে ভুলের সম্ভাবনা থাকবেই তাই বলে আপনি কাজ করবেন না এটা কখনো যুক্তিসঙ্গত হতে পারে না অতএব একজন মুসলিম হিসাবে আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে আমাদের কোরআনকারিম এবং হাদিস দুটি অর্থ সহকারে বুঝে পড়তে হবে ইসলাম কোনো পৌর বিশ্বাস করে না যে শুধুমাত্র কোরআনার হাদিস ইসলামের যারা আলেম তারাই শুধুমাত্র এটা চর্চা করবেন তারাই শুধুমাত্র পড়বেন আর আমরা শুধু তাদের মুখের দিকে তাকিয়ে থাকব। শুধু সেটা নয় আলিমদের দিকে অবশ্যই তাকিয়ে থাকবো আলেমদের মুখের দিকে আমরা তাকিয়ে থাকবো তাদের কথা শুনবো তাদের কথা থেকে আমরা উপদেশ গ্রহণ করব। ইলম হাসিল করব। সেটি ভিন্ন আলোচনা কিন্তু করোনা এবং হাদিস ধরা যাবে না পড়া যাবে না বোঝা যাবে না প্রবণতা অত্যন্ত দুঃখজনক এই প্রবণতা নিছকই ভ্রান্তি রাসুল উল্লাহ সাল্লি সাল্লামের হাদিসে কোথাও বলা হয়নি আমার এই হাদিস শুধুমাত্র আলেমদের জন্য তার হাদিস গোটা মানব জাতির জন্য আল্লাহর কোরআনে কোথাও বলা হয়নি এটি শুধুমাত্র ওল্লামাদের জন্য নাজিল হয়েছে সকলের জন্য মুক্ত আল্লাহ তালা ইয়া ইউন্নাস লোক সকল বলে যে সম্বোধন করেছেন সকলের জন্য এলম শিকার সর্বপ্রথম পদ্ধতি হলো পাঠ করা কি পাঠ করব এক কোরআন ক্যারিম পাঠ করবো অর্থ সহকারে বুঝে যেখানে ব্যাখ্যা দরকার সেখানে ব্যাখ্যা সহকারে যেখানে তাও বুঝে আসছে না সেখানে প্রাগ্ল আমাদের শরণাপন্ন হয়ে বুঝবো আর কিছু বিষয় আছে যেগুলো আমার বোঝার কোনো প্রয়োজন নেই বা বুঝার আমার যে সক্ষমতার বাইরে আল্লাহ তালা করি কারিমে স্পষ্টভাবে কিছু বিষয়ের কথা উল্লেখ করেছেন যে যেগুলো করণিকিমের ভিতরে বহুমুখী অর্থবিশিষ্ট মোতাশা হবে এ সমস্তগুলোর এলম শুধুমাত্র আল্লাহ জানেন এবং যারা আহলে এলিম তারা জানেন এগুলো আমার ঘাটাঘাঁটির কোনো প্রয়োজন নাই। বিধান সংক্রান্ত এবং উপদেশ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি আছে। সেগুলো আমি অবশ্যই বোঝার চেষ্টা করব। এবং বুঝবো বিধানের ক্ষেত্রেও যে বিষয়টি অধিক আলোচনা সাপেক্ষ অধিক জ্ঞানগর্ব আলোচনার দাবি রাখে সে বিষয়টি হয়তো আমি শুধুমাত্র সাধারণ ধারণা নিয়ে চলে গেলাম কিন্তু আমাকে কোরআন পাঠ করতে হবে অর্থাৎ সহকারে হাদিস পাঠ করার অভ্যাস করে তুলতে হবে সম্মানিত তিনি ভাই বোনেরা এলুম শিক্ষার প্রথম পদ্ধতি পাঠ করার ক্ষেত্রে তৃতীয় পয়েন্ট হলো আমরা কী পড়ব কোরআন এবং হাদিসের ভিত্তিতে কোরআন এবং হাদিসের আলোকে রচিত বই পুস্তক পাঠ করব কোরআন এবং হাদিসের আলোকে রচিত বই পুস্তক পাঠ করার বিষয়টি আরেকটু জটিল কোরআন পাঠ করার অভ্যাস আমাদের কম হাদিস পাঠ করার অভ্যাস আমাদের কম ইসলামিক বই পুস্তক পাঠ করার অভ্যাসও আমাদের মাঝে অনেক কম কিন্তু যারাই বা কোরআন এবং হাদিস এর আলোকে রচিত বই পুস্তক পড়ার চেষ্টা করেন তারা অনেকেই ভ্রান্তিতে নি পতিত হয়ে যান তার প্রধান কারণ হল যে সকল সমাজে বা রাষ্ট্রে কোরআন এবং সুন্নাবিত্তিক বই প্রকাশের নির্দিষ্ট কোনো নীতিমালা নেই নির্দিষ্ট কোনো তদারকি নেই নির্দিষ্ট কোনো ওইটার উপরে নজরদারি নেই সে সকল সমাজে এবং দেশে শুধুমাত্র কোরআন এবং সুন্নার বাইরে বই পড়ে কোরআন এবং সুনার এলিম করা একটু জটিল একটু কঠিন আমরা যদি এক্ষেত্রে একটি মৌলিক কথা মনে রাখি তাহলে ঈর্ষা আমাদের জন্য বিষয়টি অত্যন্ত সহজ হয়ে যাবে কথাটি হলো এই রাসুল উল্লাহ সাল্লিয় সাল্লাম বিদায় হজের ভাষণে যে কথাটি বলেছেন যে কথাটি এরবাজ আবন সার ইয়াদ্লাহ তাল্লাহ নহর হাদিসে বর্ণিত ভাষণেও এসেছে সেটি হলো এই আর সুল্লাহ সাল্লা সাল্লাম দুটি কুষ্টি পাথর আমাদেরকে দিয়ে গেছেন তিনি বলে গেছেন তারক তো ফিকুম আমরাইন লু মহতাম রিহিমা আমি তোমাদের মাঝে দুটি জিনিস শেখে গেলাম এগুলোকে যদি আঁকড়ে ধরো তোমরা কখনো পথারা হবে না এই মৌলিক কথাটিকে যদি আমরা মাথায় রাখি এই মৌলিক পয়েন্টটুকে যদি মাথায় রেখে আমরা চলি তাহলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এবং ইনশা আল্লাহ আমরা অবশ্যই অবশ্যই কোরআন এবং সন্ন্যার আলোকে যে কোনো বই পড়তে আমাদের সমস্যা হবে না এবং যে কোনো বই পড়েই আমরা হেদায়তের পথ পাব এবং যে কোনো বই পড়ে আমরা বিভ্রান্ত হব না ইনশা আল্লাহ মৌলিক পয়েন্টটুকু আবারও বলছি আমাকে মনে রাখতে হবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে বিবৃত কোনো নির্দেশ কোনো নির্দেশনা কোনো আদেশ কোনো উপদেশ কোনো এবাজতের পদ্ধতি কোনো ঘটনার বিবরণ এসব যদি আসে সেটা যে বা যারাই লেখক সে বই আমি অ্যাকসেপ্ট করতে পারি এক্ষেত্রে আল্লাহ ফাকরবুল ইজাদের কাছে আমি দায়মুক্ত থাকব। যদি আমি আল্লাহ এবং তার রসুলের উদ্ধৃতিতে কোনো জিনিস গ্রহণ করি আর আল্লাহ এবং তার রসুল সাল্লাহ উদ্ধৃতি ছাড়া অন্য কোন ব্যক্তি অন্য কোন গোষ্ঠীর উদ্ধৃতি দিয়ে যদি কেউ বলে তাহলে সেটা আমরা অবশ্যই গ্রহণ করব না বই পুস্তক পড়ার ক্ষেত্রে এই নীতিমনাটা মাথায় রাখতে হবে এ বিষয়ে আরও আলোচনা করবো ইনশাআল্লাহ কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাদেরকে বিরতির পরে ততক্ষণ আল্লাহ আমাদের সুস্থ রাখুন ভালো রাখুন বিরতির পরে আবারও যোগ দেওয়ার আহ্বান রেখে এখনকার মতো এখানে বিদায়ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি मर्जदा देर এবিএম প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেময় এবং প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে।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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন পরবর্তী অনুষ্ঠান আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ওয়াবার বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের যে আলোচনা চলছিলো সে বিষয়ে ইলম অর্জন কিভাবে করব তার প্রথম পদ্ধতি পাঠ করব পড়বো পড়ার মাধ্যমে ইলম অর্জন করব যেটি আজ আমাদের সমাজ থেকে বিলুপ্ত প্রায়। হয় পড়ার মাধ্যমে ইলম অর্জন করার দুই তিনটি পদ্ধতি আমরা আলোচনা করেছি তার প্রথমটি হলো আমরা কোরআন পাঠ করে ইলিম শিখবো দ্বিতীয়ত হাদিস পাঠ করে ইলিম শিখবো তৃতীয়ত কোরআন এবং হাদিসের আলোকে রচিত ইসলামিক বই এবং পুস্তক পড়ে আমরা ইলম শিখব কিন্তু তৃতীয় পয়েন্টটি অর্থাৎ করোনা এবং হাদিসের আলোকে রচিত বই পুস্তকের মাধ্যমে এল শিখতে গেলে আমাদেরকে একটু অতিরিক্ত সাবধান হতে হবে আর সেই সাবধানটা হলো এই আমাকে লক্ষ্য করতে হবে ওই বইয়ের প্রতিটি কথার শেষে অথবা শুরুতে উদ্ধৃতি দেওয়া আছে কিনা। প্রতিটি নতুন পয়েন্ট যেটি আপনি করোনা এবং হাদিসের আলোকে জানা নেই সে পয়েন্ট আসলে আপনি চেক করবেন বা দেখবেন সেখানে কোনো উদ্ধৃতির বিবরণ আছে কিনা। কারণ উদ্ধৃতি যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে কথাটি সঠিক ভুল যে কোনোটি হতে পারে কারণ আমরা ভিত্তের আগে আলোচনা করেছিলাম যে সমাজে কোনো তদারকি নেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নেই যার ইচ্ছা সে ইসলামিক বই লিখতে পারে প্রকাশ করতে পারে সঠিক আর ভুল যাচাই করার মতো কোনো ব্যবস্থাপনা নেই সেখানে ভালো মন্দ সব মিক্স এবং মিশ্রিত হয়ে আছে। সেখান থেকে আপনি যদি ভালোটা বের করতে হয় একটু কঠিন এবং কষ্টসাধ্যই হবে এক্ষেত্রে আপনাকে মৌলিকভাবে যদি আপনি লক্ষ্য করেন যে বইতে উদ্ধৃতি আছে কিনা এবং সেটা করোনা ভ্যাদিসের অনেক আজগবি বইয়ের উদ্ধৃতি দিয়ে অনেক কথা বলা হয়ে থাকে সেগুলো গ্রহণ করা একজন সচেতন ইমানদারের কাজ নয় সেগুলো গ্রহণ করলে আমরা বিভ্রান্ত হতে পারি বিপদগামী হতে পারি ভুল পথে পা বাড়াতে পারি অতএব আমাদেরকে লক্ষ্য করতে হবে করোনা ভ্যাদিসের উদ্ধৃতি আসে কি না আরেকটি পয়েন্ট আমরা লক্ষ্য করতে পারি সেটা হলো সংশ্লিষ্ট বইয়ের রচয়িতা অথবা প্রকাশক প্রকাশনা প্রতিষ্ঠান আমার কাছে নির্ভরযোগ্য ব্যক্তি কিনা আমি যদি নিশ্চিত হই যে আলহামদুলিল্লাহ তিনি নির্ভরযোগ্য তাহলে সেক্ষেত্রে তার বইগুলোকেই প্রাধান্য দিয়ে পড়া উচিত তার ব্যাপারে কিছুই আমার জানা নেই এবং ভালো মন্দ যাচাই করা আমার জন্য কঠিন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এ ধরনের বই বর্জন করা বা এড়িয়ে চলাই ভালো কারণ আলহামদুলিল্লাহ কর্ণ এবং সুন্নাবিত্তিক বই প্রচুর হয়ে গেছে পাঠের ক্ষেত্রে আমি সর্বশেষ কথা বলে পয়েন্টে শেষ করছি যে সেটা হলো পাঠের ক্ষেত্রে আমাদেরকে একজন মুসলিম হিসেবে আমাকে তিন চার ধরনের বই আমাকে পাঠ করতে হবে ইসলাম সম্পর্কে জানার জন্য তার ভিতরে এক হলো কোরআন করিম যাতে সব ধরনের এলম আল্লাহ তালা এখানে রেখেছেন হলো হল রসৌল্লা সাল্লা সাল্লামের হাদিস এখানেও সব ধরনের এলিম রয়েছে কিন্তু মুশকিল হল এই কোরআন ওং হাদিস এত ব্যাপক যে এটাকে আমি আয়ত্ত করা রপ্ত করা আমার জন্য একটু কঠিন এজন্য কোরআন ওং হাদিস এর বাংলা অনুবাদ হাদিসের ভিতরে একটি চয়নিত বই যেটি আমার কাছে থাকবে যে কোনো বই হতে পারে বিশুদ্ধ যে সমস্ত গ্রহণযোগ্য হাদিসের গ্রন্থসূম অনুবাদ হয়ে গেছে এগুলো একটা থাকবে একজন মুসলিম হিসেবে আমার কাছে বাংলা অনুবাদ একজন মুসলিম সাহেবে আমার কাছে একটি হাদিসের অনুবাদ এর পাশাপাশি একজন মুসলিম সাহেব আমার কাছে রসুল্লাহ সাল্লিউসাল্লামের কোরআন এবং হাদিসের ভিত্তিতে ফেখা বা মাস আল্লার উপর রচিত কোনো বই আমার কাছে থাকবে যে কোনটা হালাল কোনটা হারাম সবসময় আমি কোরআন হাদিস থেকে হেঁটে ভেদ নাও করতে পারি সেক্ষেত্রে ওলামা একরাম থেকে এর পক্ষ থেকে গবেষণা করে কোরআন এবং হাদিসের আলোকে রচিত কোনো ফেখা বা মাস আল্লার কোনো বই আমার কাছে থাকতে পারে চতুর্থত যে বইটি আমার কাছে থাকা দরকার সেটি হলো রসুলা ইকরাম সল্লাহ সাল্লামের জীবন ইতিহাস সম্পর্কিত বিশুদ্ধভাবে বর্ণিত ওলামা একরামের কাছে গ্রহণযোগ্য একটি বই আমার কাছে থাকা দরকার কারণ রসুলাল্লাহ সাল্লাহ্লামের জীবন ইতিহাস সাহাবা একরামের জীবন ইতিহাস যখন জানব তখন আমার জন্য এসে আমার উপরে পথ চলা অনেক সহজ হয়ে যাবে এই মৌলিকভাবে চারিধরনের বই যদি আমার কাছে থাকে ইনশা আল্লাহ ইলম অর্জন করা আমার জন্য অনেক সহজ হয়ে যাবে সম্মানিত শ্রোতামণ্ডলী চলে আসি আমরা ইলম অর্জন করার দ্বিতীয় পয়েন্টে ইলম অর্জন করার দ্বিতীয় উপায় বা পদ্ধতি হল আমি ইলম অর্জন করব ওলামা একরামের মজলিসে তাদের আলোচনা থেকে তাদের দর্শ এবং ক্লাস থেকে এটি ইলম অর্জন করার সবচেয়ে নিরাপদ পদ্ধতি কারণ বই পুস্তক পড়ে আমি অনেক সময় ভুল বুঝতে পারি বিভ্রান্ত হতে পারি অথবা সংক্ষিপিত হওয়ার কারণে আমার বোধগম্য নাও হতে পারে অথবা কোনো বিষয় রহিত আমার জানা নাই আমি পড়ে চলে গেলাম সেটাকে বলবৎ মনে করতে পারি বই অর্জনের চাইতে বই পড়ে অথবা পাঠ করে ইলম ওয়াহি বা ইসলামের জ্ঞান অর্জন করার চাইতে ওলামা একরামের সান্নিধ্যে ওলামা একরামের মজলিসে তাদের আলোচনা থেকে ইলিমের মজলিস থেকে আমরা যদি ইলম অর্জন করি তাহলে একটু নিরাপদ কিন্তু এক্ষেত্রেও মুশকিল হল আমাদেরকে সাবধান যদি না হই তাহলে সেক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায় সমূহ সংখ্যা সৃষ্টি হয় ওলামা একরামের আলোচনা আমরা শুনবো খুবই ভালো কথা কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে এক নম্বর হল ওই যে মৌলিক যে পয়েন্টটি বলেছিলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মাঝে আমি দুটি জিনিস শেখে গেলাম যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরো তোমরা বিভ্রান্ত হবে না সেই দুটি জিনিসের আলোকে যে সমস্ত ওলামা একরাম আলোচনা করেন তাদের আলোচনা আমাকে শ্রবণের জন্য মনোযোগী হতে হবে আমাকে দেখতে হবে যে আলেমের আলোচনা আমি শুনছি তিনি কি কোরআন এবং সুন্নার আলোকে কথা বলছেন কিনা আমাকে লক্ষ্য করতে হবে আমি যে আলেমের আলোচনা থেকে উপকৃত হতে চাইছি তিনি তার কথাগুলো রেফারেন্স ভিত্তিক বলেন কি না অথবা তিনি করান এবং সুনার বাইরে কথা বলেন না এই বিষয়ে আমি নিশ্চিত কিনা এই বিষয়টুকুকে মাথায় রেখে যদি আমি ওলামা একরামের দর্শ থেকে তার আলোচনা থেকে তাদের মজলিষ থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি সেটা অত্যন্ত প্রশংসনীয় সেটা আমার জন্য অত্যন্ত ভালো কিন্তু আক্ষেপ করে বলতে হয় আমাদের বাঙালি সমাজে সাধারণত ওলামা একরামের আলোচনার মজলিসগুলো হয়ে থাকে ওয়াজের মাহফিল বলে আমরা যেগুলোকে চিনি এগুলাতে কিছু উৎসাহমূলক কথা অথবা কিছু সতর্কতামূলক কথাবার্তা সেখানে থাকে অনেক ক্ষেত্রে কিছু হাসানো এবং কাঁদানোর কিছু রসদ সেখানে থাকে শেখা শেখানো এই দুটি মৌলিক জিনিস আল্লাহ আল্লাহতালা যে বিষয়গুলো কম শুনে আলোচনা করেছেন হালাল হারাম আমার আকিদার ক্ষেত্রে কোন বিশ্বাসটি আমার জন্য ইতিবাচক আর কোন বিশ্বাসটি আমার জন্য ইমানকে বিধ্বংস করে ইমানকে ধ্বংস করে ক্ষতিকারক এই আকিদার বিষয়ে সরাসরি এলেমের বিষয়ে সরাসরি শিক্ষামূলক আলোচনা আমাদের খুব কম হয়ে থাকে ক্ষেত্রে আমরা ওলামা একরামকে দোষারোপ শুধু করব না বরং আমরা বলব সাধারণ আমাদের মুসলিম ভাই বোনদের ভিতরেও এগুলো শেখার আগ্রহ খুবই কম কোনো আলেম যদি বলেন যে এখানে হাদিসের দর্শ হবে প্রতিদিন সেখানে লোক খুব কম পাওয়া যায় যদি বলা হয় যে এলেমের দর্স হবে আলোচনা হবে ক্লাস হবে শেখানো হবে সালাতের মাসাইল শেখানো হবে সেখানে তো মানুষ হয় না যদি বলে ওয়াজের মাহফিল হবে সেগুলোতে মানুষ অনেক পাওয়া যায় অত আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে ওলামাদের এলেমের মসজিদ থেকে এলেম শেখার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে ওলামা একরামদের কাছে দূরে গিয়ে হলে এলেম শিখতে হবে কারণ এটি আমার অপরিহার্য দেহের জন্য খাদ্য যেমন প্রয়োজন আমার রুহের জন্য এলেম ততটাই প্রয়োজন সম্মানিত সুধি এলম শেখার তৃতীয় পদ্ধতি হল আমার কোনো বিষয়ে সংশয় দেখা দিলে অথবা না জানা থাকলে জানার প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ওলামা ইকরামের কাছে আমি প্রশ্ন উত্থাপন করি তাদের কাছে জিজ্ঞাসা করি আমি জানবো আল্লাহ পাকসুহান প্রসঙ্গে কোরআন করিমে সুরেনের তেতাল্লিশ নম্বর আয়তের ভিতরে বলেন ফস আলু আহল জিক যদি তোমরা না জানো তাহলে আহলে জিকির তথা ওলামা একরামকে জিজ্ঞাসা করো অথবা ওলামা ইকরামকে জিজ্ঞাসা করে ইলমর্জন করা এটা আমাদের অপরিহার্য ইলমর্জনের অন্যতম পয়েন্ট হলো আলেমদের কাছে জিজ্ঞাসা করা তাদের কাছে জানা এই জিজ্ঞাসা করার ক্ষেত্রে একজন মুসলিম হিসাবে আমাকে মনে রাখতে হবে যে আমি জিজ্ঞাসা করব সঠিক উদ্দেশ্যে আল্লাহ সুহানিকারি যেরকম জিজ্ঞাসা করার নির্দেশ করেছেন সুরে নাহালের তেতাল্লিশ নম্বর আয়াতে একইভাবে আল্লাহ তালা অন্য জায়গায় জিজ্ঞাসা করতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেন মুসালসাল্লামকে যেভাবে জিজ্ঞাসা করা হয়েছিল হটকারিতামূলক অসৎ উদ্দেশ্যে এরকম জিজ্ঞাসা তোমরা করো অবান্তর প্রশ্নসমূহ তোমরা জিজ্ঞাসা করবে না প্রয়োজনীয় তোমাদের জীবন ঘনিষ্ঠ বৈধ অবৈধ হালাল হারাম ইমানা সংশ্লিষ্ট বিষয়সমূহ যেগুলো জান তোমাদের জরুরি এই বিষয়গুলো প্রশ্ন করবে ওলামাদের কাছে এবং সেটা উদ্দেশ্য থাকবে তোমার জানার জন্য কাউকে আটকানোর জন্য কাউকে পরীক্ষা করার জন্য অসতর্শে জিজ্ঞাসা হবে না আয়সারজিউল্লাহ তালহা বর্ণনা করেনাও নেশাও আনসার আনসারি নারীগণ কতই না উত্তম কতই না শ্রেষ্ঠ নারীদের মধ্য থেকে শহিব খারিদি বর্ণনাটি এসেছে তিনি কারণ হিসাবে উল্লেখ করছেন কারণ তারা কোনো কিছু জিজ্ঞাসা করতে লজ্জা করেন না আমরা অনেকে ওলামাহরামার কাছে জিজ্ঞাসা করি না আমাদের লজ্জা বা জড়তার কারণে বহু মসজিদ ওলামায়করাম যদি দেখা যায় যে বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কি না অনেকে প্রশ্ন করতে চান না বা প্রশ্ন করার লোক খুব কম থাকে আমি তো বলে থাকি যে সাধারণ মানুষ ওলামায়করামদেরকে যদি সাধারণ মসজিদে প্রশ্ন না করেন তার অর্থ দুইটির যে একটি হয় তারা সব বিষয় জানান প্রশ্ন করার কোনো কিছু পাচ্ছেন না অথবা এ বিষয়ে তার মাথা নেই তিনি প্রশ্ন করবেন কোথেকে আসুন সম্মানিত শ্রোতামণ্ডলী সম্মানিত দর্শকবৃন্দ আমরা সকলে এলম অর্জন করা এই যে তিনটি মৌলিক উপায় বা পদ্ধতি বলা হলো এই তিনটি পদ্ধতির প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করি ইনশা আল্লাহ আমাদের এলমটা বিশুদ্ধভাবে আমরা অর্জন করতে পারব এলম অর্জন করা হলো রেলের পাটি পরিবর্তনের মতো আমি যদি ভুল পদ্ধতিতে এলিম শিখি তাহলে আমার গন্তব্য ভিন্ন হবে সঠিক পদ্ধতি যদি আমি এলম অর্জন করি তাহলে আমার গন্তব্য হবে সম্পূর্ণ সঠিক মতবা আসুন এলম অর্জনের জন্য পাঠের অভ্যাস করি পড়ার অভ্যাস করি যেটি বিলুপ্ত প্রায় কি পড়ব কোরআন হাদিস কর্নহাদিসের আলোকে রচিত অথবা বিশ্বস্তাদের রচিত বই পুস্তক আসন এলম অর্জন করার জন্য দ্বিতীয় পদ্ধতি ওলামা ইকরাম মজরিসে বসে এলেম মজরিস থেকে এলেম শিখি সেক্ষেত্রেও সাবধান হয়ে কোন হাদিস ভিত্তিক কথার বাইরে কথা বর্জন করার মানসিকতা রাখি অন্ধ অনুসরণ না করি তৃতীয়ত কোনো বিষয় অস্পষ্ট থাকলে অজানা থাকলে সে বিষয়ে ওলামা একরামকে প্রশ্ন করি প্রশ্ন করার নীতিমালাসমূহকে লক্ষ্য করে প্রশ্ন করি হাদিসে আসল্লা সাল্লাম বলেছেন ইন্নামা শেফা উলআল আউদাউদের তিনশত ছত্রিশ নম্বরে হাদিসে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন অজ্ঞানতার চিকিৎসা হল প্রশ্ন করা অতএব প্রশ্নের মাধ্যমে আমাদেরকে ইলম শিখতে হবে আল্লাহ আমাদের সকলকে এল শিকার এই সমস্ত পদ্ধতিগুলাকে সঠিকভাবে তার নিয়ম রক্ষা করে আমাদেরকে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে এল অর্জন করার তফিক দান করো আল্লাহ তালা এলমের সম্পদ দ্বারা আমাদের সকলকে ধন্য করুন कामना व्यक्त कर मत ये विदाय निची इनशाल्ला देखा अंको पर्वे अन्न को विषय नहीं तो तक आल्ला सकल के सुस्थ रखन भलो रखन ए कमना रेखे आजकल मत विदायक वरहमतुल्ला फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बारिमुज अर्थात तुम्हारा नामज दओ जी सम्पद के विशुद्ध कर बर्तमान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 এই দায়িত্ব পূরণ समय भलो व्यवहार भी कसम दुनिया भी किसी दाय दायित्व आगे पालन करब